বন্দ গুরুপদ ভক্ত বিন্দমনি শ্রীচৈতন্য প্রভু বন্দনী নন্দো শ্রীনন্দনন্দন বন্দে রা চোদ গোপীজন সামূত বিন্দ বংশাশ কৃপা সিনেধু পতিত পাবনে বৈষ্ণবেঙ্গু লঙ্ঘপা তমহংবন্দে পরমদমাধব বৃন্দাবই তুললসিদে পিয়া কেশবশিপদে দেবী সব তৈ নমো নম নারায়ণ নমস্কৃতরি নম দেী সরস্বতিং বেশ তথ্য মুদী সংকীর্নে কৃষ্ণ কথোপদেশ গৌরীপত্রস প্রকাশনে সদানুর গুভক্ত ভোক্তি প্রমদগগোদ্ দেহম সোহম তীর্থা শিব বিহুতদিপূত বন্দে মহাপুষতে চরিদ ত্যাক্তুস্তজ্জ সুপি তলক্ষিম ধর্মীষ্ঠা বচসা জদগা দুম মায়ামী গদিতপসিবধা বদ বন্দে মহাপুষতে চর পল্লবনকচন্দমি ছড়া বিসুতক গোপবধু সদর্শি পূর্ণাগর সারমূরি সারাধিকা মি কম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ সেয়ৈত গদাধর সেবা সাধী শ্রী কৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতানন্দ সৃয়দ্ৈত গদাধর সেবা সাধী শ্রী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে ররে রাম রাম রাম হরে হরে আজান লম্বিত ভুজৌ কনকু সংকেতনই কবিতর কমলা বিশাম্বর দ্বিজ ভর যুগোধর্ম পালো বন্দে জগৎ প্রিয় করু কারুণা ভূতারু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে য ভগবতন সর্বুণত্রো মহদগুনা মনোরথে মহদ্গুণ মনোর ধব ভগবত কিগুণ সামসতি সুর হরসুত মহদ্গুণ মনোরথে ধবী শিলভক্তি সিদ্ধান্ত শিলাভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুবার জানিয়েছেন বৈষ্ণবগণ পরহংস বৈষ্ণবগণ পরহংস এই চৌদ্দ ভবনের এমন কিছু নাই লোভনীয় যেটা তাদেরকে প্রলোভিত করতে পারে এই চৌদ্দ ভবনে এমন কোনো বস্তু নাই এই অনন্ত ব্রহ্মাণ্ডে এমন কোন বস্তু নাই যেগুলো তাকে প্রলোভিত করতে পারে পরমংশ বৈষ্ণব তার জগতে যা কিছু তার হাতের সামনে আসে যা কিছু তিনি পান এমনকি তার জীবন যৌবন পর্যন্ত সমস্ত কিছু ভগবত সেবার তিনি বলিদান করেন जिन्ह सर्वक्षण अर्थात अनुक्षण जिन्ही हरिगुरु वैष्णव भगवान जन किना कि किछु सर्वदाई व्यस्त थी हलन निष्किन वैष्णव परमहंस श्रीमद भागवत महा श्रीमद भागवत महापुराण सम्बन्धे बला जद वैष्णव आनम धनम পরমাংস মেক মমলম পারম গিয়াতে পারমংস গণের এটা সম্পত্তি এটা আমার সম্পত্তি নয় যার যারা ভাগবতে দ্বিতীয় স্কন্ধ প্রথম স্কন্ধের নির্ম নাম সতাম ইত্যাদি বলা আছে দ্বিতীয় শ্লোকে শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গুরুস্বামী ঠাকুর বহুভাগ একটি পত্রের উত্তরে একজনকে দৃঢ় ভাষায় জানিয়েছিলেন আপনি আপনি যাকে বলে শরণাগতির রাস্তা ত্যাগ করেছেন আপনি পরিপাত পরিবেশন সেবা অর্থাৎ শরণাগতির রাস্তা আপনি ত্যাগ করে কাল পর কর্মমার্গে আপনি অবলম্বন করে অগ্রসর হচ্ছেন যে পথে ধ্বংস ছাড় আর কোনো কিছু হয় না আপনি পণিপাত পরিবশ্ন তিনটি সেবার যা কিছু বিষয়বস্তু তিনটে প্রধান বস্তু এগুলোকে আপনি দূরে ফেলে দিয়েছেন দিয়ে আপনি কাল পর কর্মমার্গকে অবলম্বন করে আপনি অগ্রসর হচ্ছেন আর যাই হোক আপনি ভক্তিরাজ্যে অগ্রসর হতে পারবেন না এটা নিশ্চিত বলা হচ্ছে শ্রীমদ ভাগবতী মহাপুরাণের কথা বলবার আগে যে শ্লোকের উচ্চারণ করা হল সেটাই হলো মুখ্য কথা যে শ্যাস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা হৃদয় যতক্ষণ পর্যন্ত নির্মল না হয় ততক্ষণ পর্যন্ত অপ্রাকৃত রাজ্যের কথা কোনো কিছুই উপলব্ধি হয় না হৃদয় নির্মল হওয়ার পর শবন কীর্তন করতে করতে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের মহিমা থেকে আরম্ভ করে নবম স্কন্ধ পর্যন্ত যে মোটামুটি আলোচনা করা হয়েছিল সেই সমস্ত আলোচনা অর্থাৎ কালকে যে আলোচনা করা হয়েছিল কপিলজী মহারাজের সাঙ্খ্য তত্ত্ব শুরু হচ্ছে সেখান থেকে নবম স্কন্দ পর্যন্ত মোটামুটি আলোচনা করা হয়েছিল বৈষ্ণবগণের ইচ্ছা ছিল শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের মহিমা থেকে আরম্ভ করে দ্বাদ স্কন্ধ পর্যন্ত ভাগবতের কি মোটামুটি আছে আমরা ভাগবতী মহাপুরাণের এই কিছুর আস্বাদন করব তাদের ইচ্ছায় মোটামুটি ওই সমস্ত কথা কার্তিক মাসে আলোচনা করা হয়েছিল দশম স্কন্ধের বিস্তৃত না আলোচনা হওয়ার জন্য মোটামুটি দশম স্কন্ধে শুরু করা গুরুবর্গের আশীর্বাদ নিয়ে প্রভুপাদের কৃপা নিয়ে শুরু করা হচ্ছে সেখানে যেগুলো কার্তিক মাসে মোটামুটি আলোচনা হয়েছে সেগুলো সংক্ষেপে করে যেগুলো আলোচনা হয় নাই কম হয়েছে স্পর্শ করে যাওয়া হয়েছে সেগুলো আলোচনা করা হবে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের যে শ্লোক দিয়ে প্রথমে শুরু করা হয়েছিল ভক্তির ভগবতী আকিঞ্চনা সর্বগুণৈত্র সমা সতে স্বরাহা হরৌ অভক্ত শকুত মহদ্গুণাহা মনোরথেন অশত ধত বহী যার আকিঞ্চনা ভক্তি উদ্ভূত হয়েছে যিনি তিনটে কন্ডিশন নিয়ে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ শ্রবণ করেছেন নিশ্চিত পরিমাণে তার ভক্তি বৃদ্ধি পাবে এতে কোনো সন্দেহ নাই যেন ভাগবত মহাপুরাণে বলা হয়েছে হিদি অবরুদ্ধতে হিদি অবরুদ্ধতে ভগবান সেখানে কারারুদ্ধ হন হৃদয়তে যার আখিঞ্ছনা ভক্তি উদিত হয়েছে তাকে সমস্ত দেবতাগণ তার মধ্যে অধিষ্ঠিত হয়ে যান তাকে আর কেউ কিছু কোনো কিছু অনিষ্ট করতে পারে না সমস্ত কিছু দেবতাগণ থেকে সব কিছু অনুকূল আকিঞ্ছনা ভক্তি যখন হয় আকিঞ্ছনা ভক্তির আগে যে সন্ন্যাস নেওয়ার প্রসঙ্গ আছে বাস্তবিক পক্ষে সন্ন্যাস কথাটার মানে হলো সৎ যুক্ত ন্যাস अर्थात सत् मान हे तदवस्तु से ही भगवान गोविंद चरणे जिन्हेंजे न्यास मान गच्छित रेखे दिए न्यास मानने गच्छित रखा तीन सन्यास सेन्यास व्रत आई कदने अने आलोचना करा से व्रत भंग कर सन्यास व्रत आज थे ना अनेक रकम आ सब कथा किचुकिछू आलोचना যারা গৃহী ভক্ত ছিলেন চৈতন্য মহাপ্রভুর তারাও বাহ্যদৃষ্টিতে সন্ন্যাস ছিল না কিন্তু তাদের সন্ন্যাস ছিল সন্ন্যাস কথাটার বিস্তৃত ব্যাপক অর্থ আছে এখানে যে অর্থে বর্ণ এবং আশ্রম অর্থে ব্যবহৃত হয় তা ছাড়াও তাছাড়াও তাছাড়াও গীতাতে ভগবান সুন্দরভাবে বলেছেন যে যার ভগবত সেবায় অনন্য বৃত্তি জাগ্রত হয়েছে প্রেম সেবা তিনি স্ত্রী হন পুরুষ হন তিনি গৃহী হন বা বাহ্য দৃষ্টিতে ত্যাগাশ্রমী হন দ্যাট ডাজেন্ট ম্যাটার তিনি ব্রত পেয়েছেন ছিল সচিদানন্দ ভক্তিম ঠাকুর যখন গৃহে অবস্থান করছিলেন স্ত্রী পুত্র নিয়ে বাইরের দৃষ্টিতে দেখা যাচ্ছিল তখনও তা সন্ন্যাস ছিল শ্রীনিবাস আচার্য তার সমস্ত যে পুত্র পরিবারের আবরণ রয়েছে এগুলো সব আপনার মতো সংসার ছিল না তাদের সংসার ছিল সন্ধিনি ভগবানের যে সন্ধিনি শক্তি প্রকটিত নিযোজন ভগবানের যে সন্ধিনি শক্তি তার প্রকটিত নিযোজন ছিল তারা কাজে তাদের প্রতি যদি কেউ কটাক্ষ করে তাদের সর্বনাশ উপস্থিত হবে প্রসঙ্গক্রমে বলা ভালো সন্ন্যাস নেওয়ার পরেই দেবতাগণ সমস্ত পেছনে লেগে যান কি করে আমরা আমরা টেনে ওর কাপড়টা খুলে দেব বিভিন্ন প্রলোভনের বস্তু মায়ার বিভিন্ন বস্তু তাকে পাঠান যদি গুরুবৈষ্ণবের চরণকে দৃঢ়ভাবে ধরে থাকে সে তাহলে আর তার চিন্তা থাকে না কিন্তু যখনই অপরাধ হাতি মাথার উদ্গম হয় তখন হৃদয় থেকে প্রসন্নতা বলে একটা অপূর্ব জিনিস আছে যেটা হচ্ছে ভাইটালস অফ ইয়র ভাজন তোমার ভজনের মূল বস্তু হল তোমার ভেতরে প্রশন্নতা আসছে কি না সবচেয়ে বড় কথা এগুলো কেউ আলোচনা করবেন না প্রশন্নতা যদি উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে সর্বদাই গুরু হিসেবে সামনে গদগদ ভাব সর সরল ভাব কোনো কিছু আনুগত্যের রাজ্যে কোনো কিছু গুপ্ত বলে কোনো কিছু থাকে না অন্তরে বাহিরে সমব্যবহার অমানি মানত হব এটি হচ্ছে নিষ্কিঞ্চন বৈষ্ণবদের ব্যবহার শাস্ত্র বলছেন অপরাধ যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে সমস্ত স্তব্ধিবুধ হয়ে যাবে হৃদয় সেই আনন্দ পাবে না যে বিমল আনন্দ লাভ করলে পরে সাধুসঙ্গ করতে ইচ্ছে করে সেই সব আনন্দ কিছুই পাবেন না তিনি বাইরে একটা স্ক্যালিটন একটা কাঠামো থাকবে অপরাধ কথার ব্যাখ্যা করতে গিয়ে टीकारा अपगत राध जशो अपराध अपगत राध राध मान प्रसन्नता हृदय जखी प्रसन्नता चले जा चले ग तखनी जानते हैं हृदय एक्त तमसाबृत हो जातिशून्य हो जामंस जे वैष्णवगणेश धन सम्पत्ति बेमल पुराण यह समस्त श्रवनार अधिकार होधिकार ना। नालाभ करा करते श्रीमद भगवत जी महाप्रायण जो आनंद से समस्त ग्रहण करा जाए ना सुखदेव गोस्वी सन्मुखे परीक्षित महाराजर जे उच्चाटन भाव भागवत श्रवण करार्जन सुखदेव गोस्वी परीक्षा कर नहीं नवम स्कंद पर्त बोलार पर যখন দেখছেন এ কিছুতেই শুনবে না শ্রবণ করবেই অনন্য এর নিষ্ঠা তখন তাকে দশমস্কন্ধ বলেছিলেন তার আগে বলেননি বিন্দু বিন্দুমাত্র যদি প্রাকৃত বুদ্ধি চলে আসে এই দশমস্কন্ধ আলোচনায় তাহলে সঙ্গে সঙ্গে যে ফলগুলো হওয়ার তার বিপরীত হয়ে যাবে ভগবত চরণের যে অপ্রাকৃত বিষয়বস্তু গুরু বৈষ্ণব সব সমস্ত কিছু মিলে একটা অদ্ভুত তথ্য সেইগুলোতে প্রাকৃত বুদ্ধি আসবার সঙ্গে সঙ্গে সেখানে বিপরীত ফল দেখা দেবে সেই জন্য সেখানে সাবধানত অবলম্বন করতে হয় আরেকটা কথা বলা ভালো যে যখন কোন তেজিয়ান পরমাংশ বৈষ্ণব থাকেন তাদের কিফা যদি আপনারা লাভ করেন তাহলে আপনাদের যোগ্যতা কম থাকলেও অনেক সময় সেটাকে তারা তাদের ক্ষমতা বলে আপনাদের সেই যোগ্যতা দিয়ে দেন যোগ্যতা বিচারে কিছু নাই করুণা করে তার প্রমাণ না সুখদেব গোস্বামী যখন পরীক্ষিত মহারাজকে ভাগবতী মহাপরাণের দশম স্কন্দ ইত্যাদি বলতে আরম্ভ করলেন তার আগে অনেক পরীক্ষা করলেন বলবার পরেও যে দশম স্কন্ধের যে সমস্ত অধ্যায়গুলো অত্যন্ত গুরুবর্গ বলেছেন খুব সাবধানে আলোচনার প্রাকৃত বুদ্ধি চলে এলে কেন মানুষের রক্ত চিন্তার বাইরে কিছু যেতে পারে না এর মধ্যে কনফাইন রয়েছে তাদের চিন্তাভাবনা এই অবস্থায় পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী যে শক্তি সঞ্চার করেছিলেন তার ফলেতেই পরীক্ষিত মহারাজের দশম স্কন্ধের রহলীলা আদি শ্রবণে যোগ্যতা হয়েছিল কেন পরীক্ষিত মহারাজ তো পরমাংশ আপনি বললেন মানে হ্যাঁ পরমাংশ পরমাংশ হলেই যে তিনি দশম স্কন্ধের ভগবানের রহলীলা শ্রবণ করবেন বা সেই রসের সাধক সেরকম কোনো মানে কেন পরমাংসের মধ্যে অনেক ভাগ আছে তার মধ্যে অনেক ভাগ আছে উত্তম মধ্যম ইত্যাদি সমস্ত প্রথমে প্রথম স্তর দ্বিতীয় স্তর তারপরে সেই উন্নত এইভাবে প্রত্যেকটা সাধনের যে পর্যায়ে আছে সেখানে যে যাকে কনিষ্ঠ ভক্ত হয় তাও প্রথম দ্বিতীয় তৃতীয় ইত্যাদি সেগ্রিগেশন আছে মধ্যম ভক্তের ক্ষেত্রেও এরকম সব ভাগ আছে সেক্ষেত্রে বলা হচ্ছে এই যে পরীক্ষিত মহারাজ কে সুখদেব গোস্বামী এই অপ্রাকৃত শক্তি প্রদান করেছিলেন করুণা প্রদান করেছিলেন যার ফলে দশম স্কন্ধের ওই সব কথা তার শ্রবণের যোগ্যতা হয়েছিল যোগ্যতা হয়েছিল কেন বললেন মানে যখনই এই সব কথা শুরু হয়েছিল তখনই পরীক্ষিত মহারাজের ভেতরে বিভিন্ন রকম কোয়েশ্চেন অ্যারাইজ করেছিল বিভিন্ন রকম প্রশ্ন দেখা দিয়েছিল সেখানে তিনি এমন সব প্রশ্ন করেছেন যে প্রশ্নগুলো আমি কিছু কিছু আপনাদের সামনে উত্থাপন করলে পরে আপনারা তখন বুঝতে পারবেন কেন এই প্রশ্নগুলো উত্থাপন করেছিল আর এই উত্থাপন করবার ফলেতে আপনার মধ্যেও যদি এই প্রশ্নগুলো এসে থাকে তা সেগুলো সব নিরাশ হয়ে যাবে সলভ হয়ে যাবে সমাধান হয়ে যাবে সেই জন্যই হয়তো পরীক্ষিত মহারাজের মুখে এই সব প্রশ্নগুলো এসেছিল আত্মবান যদি পতী কৃতবান বলছে আত্মকাম যদি ভগবান শ্রীকৃষ্ণ তিনি এরকম অন্যায় করলেন কেন এরকম নোংরা কাজ এগুলো জড় লোকে লোকের প্রশ্ন আসে পরীক্ষিত মহারাজ তাদের প্রতিনিধি হিসেবে হয়তো এই প্রশ্নগুলো করেছেন আত্মবান হ। ক্রেতবান কেন মানে এই কথাগুলো সব উত্তর দেওয়া হবে পরে আস্তে আস্তে সমস্ত এগুলো আমরা সব উত্তর পাব তাই প্রথমেই শুরু করা হয়েছে যে যশ্বাস্তি ভক্তি ভগবতী অকিঞ্চনা সর্বগুণী স্তত্র সমা সতে আর হরিজ যারা অভক্ত তাদের জগতের লোক অনেক গুণাবলী আছে বলে মনে করলেও ভগবত ভজনের রাজ্যে অর্থাৎ অপ্রাকৃত রাজ্যে প্রবেশের জন্য সেই গুণাবলীর কোনো কার্যকরিতা নাই নো ইউটিলিটি সেই সব গুণাবলীর কোনো ইউটিলিটি নাই আমি কিছুদিন আগে বিদ্যাসাগর মহাশয় উত্থাপন করেছিলাম তাকে প্রশংসা করবার জন্য নয় আমার মেরুদণ্ড নেই এটাকে প্রমাণ করবার জন্য সেখানে বলা হয়েছিল যে বিদ্যাসাগরজি মহারাজের কিছু কথা তার নৈতিক চরিত্র থেকে আর এথিক্যাল ক্যারেক্টার তার নীতি আচার আদর্শ জড়জগতে অত্যন্ত উচ্চ পর্যায়ে পৌঁছেছিল তিনি প্রশংসা পেয়েছিলেন কিন্তু ওইসব উচ্চ আদর্শ পাওয়ার পরেও ভগবত রাজ্যের এক পয়সা কোনো মূল্য থাকে না থাকতে পারে না নৈতিক চরিত্র আদর্শ ভগবানের ভালোবাসার কাছে ভগবত রাজ্যের যে প্রীতি সম্বন্ধ যে গুপ্ত সঙ্গে ভালোবাসা সেবার রাজ্যে ওইসব জিনিসের কোনো ইউটিলিটি থাকে না এগুলো সব বিজ্ঞান ভিত্তিকভাবে প্রমাণ করে দেওয়া যায় ছিল বিদ্যা সাগর মহারাজ মহাশয়জি তিনি সাগর হতে পারেন কিন্তু ভবসাগর তিনি পার হতে পারবেন না পারেননি তিনি সাগর উপাধি পেয়েছিলেন বিদ্যা সাগর কিন্তু ভবসাগর পার হওয়ার জন্য যে পরা বিদ্যা দরকার ছিল এইখানেই তার মেধা কম ছিল আপনারা বলবেন মেধা অনেক বেশি ছিল কিন্তু শাস্ত্র বলছে তার মেধা কম ছিল মেধা তার মেধা যেটাকে মেধা বলেন আপনারা সেটাকে শাস্ত্র বলছেন এই মেধাটা যখন ট্রানসেন্ট করে এই জড় সব বিষয়কে ট্রানসেন্ট করে ওপরে উঠে যায় তখন সেই অপ্রাকৃতি জগৎকে স্পর্শ করে নৈমতি ক্রমাঙ্গিং স্পৃশিঞনীিত যখন নিষ্কিঞ্চন পরমহংস বৈষ্ণব গড়ে চরণ ধূলিতে যতক্ষণ আপনি স্নান করেন নাই ততক্ষণ পর্যন্ত কোনোরকম ভাবেই উরুক্রমাংঘ্রি জগন্নাথ ভগবান শ্রীকৃষ্ণের জ প্রাকৃত বিলাস সেই চরণকে আর চার চরণের সৌন্দর্য আপনি দেখতে পাবেন না কোনো মতেই সম্ভব হবে না জড় ব্যক্তিদের যতই গুণাবলী থাকুক যতই মেধা থাকুক তাদেরকে বলা হচ্ছে যে হরৌ অভক্ত শকু তো মহৎ গুণাহা তাদের মহৎগুণ কোথায় মহৎগুণ কোথায় তাদের জগতের লোক বলছেন এর মহৎগুণ আছে কত জিনিস দান করছে বলুন তো দেখি মহৎগুণ হয় কিন্তু মহত্বতার যে ব্যাখ্যা শাস্তে আছে এগুলো তাদের জানা নেই তাদের কোনো দোষ নেই তারা জানেন না মহত কাকে বলে মহত কাকে বলে যিনি এক জীবের যে চিরন্তন দরিদ্রতা নেকেটনেস নাঙ্গাপন হিন্দিতে বলেন নাঙ্গা তোমার তোমার ল্যাংটোপোনা যাচ্ছে না এত কিছু তোমার আসছে সব আসছে সমস্ত ডিস্যাটিসফ্যাকশন তোমার যাচ্ছে না সে বলছেন যেই ব্যক্তি যে ব্যক্তি তাকে ওই দুস্থ অবস্থা থেকে চুল ধরে টেনে গিয়ে তুলে নিয়ে গেল দেখ এই এই যে আনন্দ করছিলি যে সমস্ত যন্ত্রপাতি এসব নিয়ে এর বাইরে একটা জগৎ আছে আনন্দ একটু দেখ। দেখেই আমাদের বোঝাবার জন্য রঘুনাথ দাস গোসাই বলেছিলেন বৈরাগ যুগ ভক্তিরসম প্রযত্ন জয় জপায় যত্মম অনভীপ সুমন্দম যিনি বলছেন বৈরাগ্য যুগ ভক্তিরসম প্রয়ত্ন যিনি আমি অন্ধ অনুভীষু আমি চাইছি না এসব খেতে অপ্রাকৃত রজ্জের এইসব আনন্দ সুধা পান করতে চাইছি না এইসব বিষগুলোই ভালো লাগে আমার যত জঘন্য মহারাজ যার যত চিত্তবৃত্তি যত নিজে নেবে যায় তত তার নিচের জিনিসগুলো ভালো লাগে এগুলো লড়াই করবার কিছু নেই ডিগ্রেড ডিগ্রেডেশন অফ হিউম্যানিটি মানবিকতার অপক্ষয় যত হতে থাকবে তত সে নিচের জিনিসগুলোকে ভালোবাসবে টেস্টি যেগুলো অপ্রাগত যুগে ফাইন টেস্ট অপ্রাগত যুগতে আনন্দময় সেগুলো তার ভালো লাগবে না লাগতে পারে না কখনো হয় না সেখানে বলা হচ্ছে রঘুনাথ দাস গোসাই বলেছিলেন যে আমাকে জোর করে সেই সনাতন গোসাই কীপাম যে সনাতন গোসাই দয়ার সমুদ্র তিনি কি করেছেন তিনি আমাকে জোর করে মুখটা হা করে টুকা মা যেমনবেলায় ঝিনুক দিয়ে তেতো জলগুলো আমাদের খাইয়ে দেন পেটে কৃমি হয়েছে জোর করে খা কান্নাকাটি করে ওই জোর করে খাওয়াতেন এটা কেন আমার মঙ্গলের জন্য ঠিক সেরকম সনাতন গোসাই সম্বন্ধে শ্রী রঘুন্নাথ গোসাই রঘুন্নাথ দাস গোসাই ভাবে বেনম্রভাবে এইসব কথা বলেছেন করুণ চিত্ত বৈষ্ণবগণ কী চান মহৎ ব্যক্তিগণ কাকে বলে না ওই যে দুঃস্থ অবস্থায় জগতের লোক পড়ে রয়েছে তারা বলছে আমরা ভালো আছি কিন্তু বৈষ্ণবের দুঃখ দেখে এই জগতের দুঃখ দেখে বৈষ্ণবগণ চোখের জল ফেলে শুধু বৈষ্ণবগণ নয় আপনাদের এই উর্ধে যত লোক আছে এটা ভুর, ভুব স্বমহ জন তপসত্য এই ওপরে যে তপলোক সত্যলোক এইখানকার যে ঋষিরা মনি ঋষিরা আছে উপকর্বন ব্রহ্মচারী আছেন অমল সব পরমস তারা উপরে পরমস তো বৈষ্ণবন তাদের উপরে তারা থাকে তারা উপর থেকে এই জীবগণে মর্তবাসী যে দুঃখ কষ্ট এগুলো দেখে ওরা চোখের জল ফেলেন এগুলো আপনারা জানেন না আপনাদের চোখের সামনে পড়ে না এগুলো সেই জন্য সেখানে বলা হয়েছে हरि अभक्त जरा तरह कख महत् गुण थे ना महत्व से जे निजे के निशेष को बिलिए दी भगवत सेवैत आपन सवार सेवत्त सेवा मानी सवार सेवा मनोरथ मन बोचन य मनोरथ जिन आपनाराओ स्वीकार करबें कान के देखे बोल मन के देखी কিন্তু ফিল করেছি আমরা অনুভব করেছি মন বলে একটা জিনিস আছে করেছেন সবাই এবং বৈজ্ঞানিকরা বলছেন দাদা মনস্তত্ববি তারা বলছেন মাইন্ড ক্যান নেভার গো ভ্যাক্যান্ট মন কখনও খালি যাবেন খালি যায় না যেমন একটা স্পেসকে ঘিরে দেবেন একটা স্পেস একটা এরিয়া এটাকে কাঁচ দিয়ে ঘিরে দিয়ে এয়ারপ্রুফ করে দিন করে দিয়ে সেটাকে ভ্যাকিউম করার চেষ্টা করো কিন্তু দেখবে হানড্রেড পার্সেন্ট করতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট ভ্যাকুম হয় না অন্তত সেই অনেক ওপরে যেতে পারবে কিন্তু হানড্রেড পার্সেন্ট ভ্যাকুম হবে না সেরকম মনকে কখনো খালি করা যায় না অনেক চেষ্টা করে কেউ নেতি নেতি করে জ্ঞানমার্গ আশ্রয় করেছেন করে করে মনকে একটু হালকা করছেন আস্তে আস্তে বিষয়ের বস্তি স্টিল মনকে কিন্তু ফ্রি করতে পারবেন মনকে মুক্ত করতে পারবেন না মনকে মুক্ত করা যায় না যারা মনকে মুক্ত করার জন্য যোগ অবলম্বন করে করেন তাদেরও পরিণতি বেশিরভাগ ক্ষেত্রেই খারাপই হয় দেখেছেন এবং মা বলেছেন আরুয কিচ্ছে না পরম পদম ততহ হ্যাঁ অনাদ্রুত যুস্ম যুস্ম অন্ধ্র পথতিধ আপনার চরণকে অনাদ্দর করবার জন্য তারা উপর থেকে আবার সে পড়ে যায় মনকে যখন আপনি দেখেননি কিন্তু সবাই মিলে স্বীকার করছে হ্যাঁ আমার বলছে মহারাজ আমার মনটা খুব খারাপ আমি তো মিথ্য কথা বলছো না সত্যি বলছি মনটা খারাপ তা মন বলে তো তুমি দেখেছো কি কিছু বলো না দেখিনি হ্যাঁ তাই তো মন তো দেখিনি কিন্তু মন আছে তা মন যখন আছে তুমি স্বীকার করছো এটা জানতে পেরেছো। মনকে দেখো সেরকম সেরকম ভগবানকেও তুমি চোখে দেখছো না কিন্তু এইসব কথা শুনতে শুনতে অনুভব করছো যারা যাদের চরিত্র স্বভাব হৃদয় বিমল হয়ে যাচ্ছে তারা অবশ্যই অনুভব করছে একটা এমন একটা তত্ত্ব আছে যার সঙ্গে জীবগণ সাক্ষাৎকার করতে পারে অবশ্যই করতে পারে আমি কোনো গল্প কথা বলতে বসি নাই আমি কোনো নাটকের উপন্যাসের কৃষ্ণের কথা বলতে উপনাই বসি নাই ফিকটা স্টোরি ফিকশান কোনো গল্প ছোটোখাটো সেগুলো আলোচনা করে আমি তোমাদের কিছু অ্যামিউজমেন্ট মজা দেওয়ার জন্য এখানে বসি নাই সেই অপ্রাকৃত জগতের গোবিন্দ যাকে তোমরা দেখতে পাচ্ছ না এই চোখে বিগ্রহকে দেখছ বিগ্রহ নও তুমি সাক্ষাৎ বোজেন্দ্র নন্দন এই যেদিন হয়ে যাবে সেই তো ভগবত দর্শন এখানেই হয়ে গেল তো সেটা হচ্ছে না তো বিগ্রহের মধ্যে যে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন তিনি যে রাধালিঙ্গিত বিগ্রহ এটা তো হচ্ছে না এই অনুভব যদি হয়তো এখানেই সব কার্যসিদ্ধি হয়ে যায় মন মনকে যেমন দেখা যায় না কিন্তু অনুভব করা যায় মন বলে একটা মিডিয়া আছে সেরকম একশো ভাগ আমি জানি যে এখানে যারা বাস্তবিক একটু গুরু বৈষমে অনুগত্য করছেন তারা হারে হাড়ে টের পাচ্ছেন একটা তত্ত্ব আছে যারা ভগবত ভজনে আসেননি বিরাট বিরাট যারা জগতের চোখে মনীষী তারা পর্যন্ত স্বীকার করেছেন ক্যান্ট থেকে আরম্ভ করে যারা সবকিছু হ্যাঁ প্রত্যেকে আইনস্টাইন থেকে আরম্ভ করে নিউটন থেকে আরম্ভ করে হু নট প্রত্যেকে স্বীকার করছেন একটা আশ্চর্য জিনিস আছে একটা সৃষ্টির পেছনে এটা ওরা জানতে পাচ্ছেন না ম্যাক্স মূলারও ঋগ্বেদের রিসার্চ করেছেন ম্যাক্স মুলার ভবন আছে যেতে পারে প্রশ্ন হল এই যে মনরথের কথা বলতে গিয়ে এতগুলো কথা বললাম এই মনটাকে রথের সঙ্গে স্বাস্থ্যকাররা তুলনা করেছেন কেন বলে মনের কোন অগম্য স্থান যে কোনো জায়গায় চলে যাবে। মন রয়েছে এখানে মন রয়েছে এখানে আর চলে গেল এই তার শরীরটা রয়েছে এখানে মন চলে গেল অন্য জায়গায় কি করব আমি করার কিছু নেই ওই জন্য তো গোকর্ণজি মহারাজ যারা বিমান নিয়ে এসেছিলেন ওই ধন্দুকারী জন্য তাকে বলেছিলেন হ্যাঁ আমার এখানে তো অনেক শ্রোতা আছে আমার এখানে তো অনেক শ্রোতা শুনল অত্র মহ মম বহব শ্রোতা তারা এখানে আমার অনেক শ্রোতা আছে কিন্তু আনি তানি আনি বিমান আনি নখপাত কেন আপনারা আপনারা এদের জন্য বিমান আনলেন না একটা বিমান আনলেন কেন তার উত্তরে বলেছিলেন তারা এরা শ্রবণ করেছে কিন্তু এরা ডাইজেস্ট করতে পারেনি মনন করেনি যেটাকে ডাক্তারি ভাষা বলে তুমি প্রচুর তোমার লোভ আছে জিবে প্রচুর খেয়ে নিলে পোড়া খেয়ে নিয়েবার ও বমি আসছে সবচেয়ে বড় কথা হলো সেগুলোকে হজম করা হজম করার পরতে অ্যাসিমিলেশন বলে একটা কথা আছে আত্মিকরণ সব খাবারের রসগুলো শরীরে ছড়িয়ে পড়বে যাবে তবে তোমার পুষ্টি হবে অনুঘাস যতক্ষণ পর্যন্ত অ্যাসিমুলেশন না হবে ততক্ষণ পর্যন্ত সেই সব খাওয়া খেয়েও তোমার অনেক ভিটামিন প্রোটিন খেলে কিচ্ছু লাভ হবে না ক্ষতিগ্রস্ত হয়ে সেই জন্য বলা হয়েছে এটাকে মনো রথ বলা হয়েছে কেন এ এটার ওপর আরোহণ করে চড়ে জীবাত্মা অনেক জায়গায় চলে যায় প্রচুর জায়গায় ঘুরতে বেরোয় বলে মহারাজ কোথায় কোথায় ঘুরতে বেরোয় ভদ্রাশু কেতুমাল এদিক ওদিক সব জায়গায় পাহাড়ে পর নন্দন কামনে উহছে আমি এসব কথা আলোচনা করেছিলাম না হং বন্দে তব চন্দ অবন্দ দ্বন্দ্ব অদ্বন্দ্ব হেতু এইসব আলোচনা করেছিলাম না হং বন্দে তব চরণ্ড মদন্দ হেতু কুম্ভিপাকম নারক নাপনে রম্য রাম মৃদু তনুনতা নন্দনে নাভি ভাবে ভাবে হৃদয় ভবনে ভাবেয় ভাবন্ত তব চরণ দ্বন্দ্ব মন্দ হেতু কুমিপাককম না পনেত রা রমৃদু লতা নন্দী না ভাবি ভাবে হৃদয় ভবনী ভাবি ভব এসব কথা আলোচনা করেছি হে ভগবান আমি তোমার কাছে এই যে জগতের যে বিভিন্ন কনফ্লিকশন চলছে দ্বন্দ্ব এগুলো থেকে আমাকে বাঁচিয়ে দাও এরকম কথা আমি বলিনি কেন তোমার ভজন করলে এমনি এগুলো যায় এগুলো কোন চাইবার বিষয় না হাং বান্দে তবে চরণেয়র দ্বন্দ্বমা দ্বন্দ্ব হেতু কুম্ভি ফাহাকম না রকম না পান হেতুম আমি কুম্ভি ফাঁকে পড়ে গেছি নিজের কর্মফলে ভগবান আমার সব যা কিছু গুছিয়ে তুমি আমাকে তোলো এ কথাও বলবো না কেন আমি বলেছিলাম ভগবৎ ভক্তভন ভগবানের সঙ্গে কোনো ব্যবসা করেন না আর এ কথাও আলোচনা করেছিলাম অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্মম শুভাশুভম শুভাশুভ কর্ম যা জীবাত্মা করবে তাকে ভোগ করতেই হবে ওগুলোকে তুমি অন্যায় করলে সমস্ত কিছু নোংরা কাজ করে ভগবানকে বললে ক্ষমা করো কেন ভগবান কি এই জন্য তোমার জন্য রয়েছে তোমার তুমি সব অন্যায় নোংরাগুলো করবে আর আর এমনি ভগবানের ভালোবাসো চলে যাবে সেই জন্য বলছেন কুম্ভি পাকাম না রকম না পানে আমাকে কুম্ভিপাক থেকে বাঁচিয়ে দাও তুমি তুমি তো মালিক তুমি সব পারো চাপাল গোপাল যখন বলেছিলেন গৌরঙ্গ মহাপ আরে গ্রাম সম্মকে তুমি আমার ভাগনে আমাকে ভাগ নে কষ্ট বাঁচা আমাকে তোকে আমি বাঁচাবো না কোটি জন্ম তোকে আমি পোকায় খাওয়াবো কুষ্ঠ রোগে এতো কিছু না এই যেহেতু যাবে তারপর কোটি জন্ম তোকে রৌরবে তোকে মরতে হবে তুকে বাঁচাবো আমি খেদে কাহিনি আমার করলেন না পর পর কাঁদে থাকলেন কাঁদতে থাকলেন পরবর্তী সময় কুলিয়াতে এলেন গিয়ে তখন গোলে ফলে একাকা বিশ্বনাতে গেছেন নৌকা করে কাশী বিশ্বনাথে কাশী বিশ্বনাথে গঙ্গা থেকে নৌকা নিয়ে ভাড়া করে সেই গেছেন কাশী বিশ্বনাথ বারাণসী উজানে উল্টা সেখানে গিয়ে যখন তীরে লাগবে নৌকা তখন ভূমিকম্প হবে দেবী বলছেন আকাশবাণী এই এখানে এক মহাপিষ্ট আসছে অপরাধী এই যেন এখানে স্পর্শ না করে বারাণসী ধামকে দূর কর তাড়াতাড়ি এখানে যেন এখানে কোনোরকমভাবে ওকে স্পর্শ করতে দিবি বারাণসী ধাম ওর জন্য নয় নৌকা থেকে একে দূর করে দিল তোর হবে না কিছু যা দূর হবার এসে পড়ে এলেন গোলে হাত পা গোলে গাছের তলায় যখন কুলিয়াতে সন্ন্যাস নেওয়ার পর ভগবান করুণাময় যখন এলেন তখন তার চরে গিয়ে আবার কাঁদতে আরম্ভ করল বাঁচাও আমাকে যা হয়েছে তো অপরাধ আমায় মাচা আর যা হয়েছে আর নয় তখন তিনি বললেন আমি তোকে কিছু করতে পারব না যা চরণে তুই অপরাধ করেছিস শ্রীবাস তার কাছে যা তুই শ্রীবাস পণ্ডিতের কাছে তেহে যদি ক্ষমায় তাহলে তোর অপরাধ যাবে তানালে যাবেন সেবাস পণ্ডিত ক্ষমা করতেন তার তো অপরাধ নেননি তিনি তার কাছে গিয়ে চরণের ধুলি নিলেন তারপর তার সমস্ত অপরাধ চলে গেল আবার সুস্থ হলো সব কিছু এগুলো কোনোটাই গল্প কথা না সপ্তগ্রামে সেখানেও আমরা দেখছি হিরণ্য গোবর্ধনের সবাই এক ব্রাহ্মণ তর্ক করেছিল নামের মহিমা হরিদাস ঠাকুর বলছেন সে কোন মতে তর্ক করছে তখন হরিদাস ঠাকুর বলেছিলেন যে এই বিশ্বাস করছে না আমার কথা আমি কি করতে পারি ও বলেছিল নাক কেটে নিশ্চয় করতে হবে যদি প্রমাণ করতে না পারো প্রমাণ করতে হবে তো তখন হাহাকার করেছিলেন যারা সবাই ছিলেন কি করলি এত বড় একজন মহাবৈষ্ণব তাকে অপমান করলি হায় হায় এ কি করলি তখনও সে বোঝেনি দু তিন দিনের মধ্যে তার গলে পরলো উন্নত নাসা এরকম গলে গোলে রক্ত পুঁছ পড়ছে কোনোটাই গল্প নয় কোনটাই আমি ফিকটিটা শরী বলতে বসি নাই সেখানে দেখা যাচ্ছে লাস্টে সেই কবি অর্থাৎ সেই বৈষ্ণব শ্রেষ্ঠ বৈষ্ণবকেই কবি বলা হয় বৈষ্ণবের ছাব্বিশটা গুণ আছে तर मद कविदक्ष मौनि जगत जो कवित करवि नय वास्तव जदि कवित था वैष्णवगणर कवित्व कवि मान ओरा कि छत्र लाइन कि लिखते परे कि को कविकता ही सामान्य मान्य नविकता को विद्याद्रोड़ी बृत्ती मान हल भूत भविष्य बर्तमान त्रिकालज्ञ देखते पे सब भगवत तत्व जान कवि তিনি কবি সেখানে সেই কবি প্রার্থনা করেছিলেন সেখানে যে আমি নন্দন কাননে অপূর্ব রমণী রমণীর বাহু আলিঙ্গনে থেকে আমি কিছু আনন্দ নিতে চাই না হে ভগবান আমি কিছু এরকম আনন্দ নিতে চাই না রম্যা রামা মৃদু নত মৃদুতলতা নন্দনে নাভিরন তুম আমি সব রমণ করার ইচ্ছা আমার নেই আমার যেন হৃদয়তে ভাবের যেন অভাব না হয় মহারাজ কেউ কেউ দেখছে মহারাজের কাপড় নেই থাকবার জায়গা নেই কোনো কিছু নেই শিষ্য নেই কিছু নেই ছেড়া কাপড় ছেঁড়া জুতো ভগবান বলছে তুই একে ভিক দেখছিস তুই তো ভিকিরি তুই ওকে ভিকিরি দেখছিস ওর সব আছে ওর সব আছে তুমি দেখছো ওর কাপড় নেই ছেড়া জুতো নেই কিছু নেই মলিন বসন ওই ভগবান বলছেন ওই হচ্ছে সম্পত্তি আছে তুই হচ্ছে সবচেয়ে দরিদ্র মহাপ্রভু এইসব কথা সত্যতা অপমান করেছিলেন বলেছিলেন যে প্রেমধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন দাস করি দেহ মরে বেতন এই সব কথা কাউর খুপড়িতে ঢুকবে না ঢোকে না চ্যালেঞ্জিং মুড়ে ঢোকে না সব কথা ঢুকতে চায় না সেখানে বলছেন আশ্চর্য কথা যে ভগবান বলছেন তোর তো সমস্ত তুই অভাবে রয়েছিস তোর সমস্ত কিছু আছে বলে মনে করছিস কিন্তু তারপরেও দেখতে অভাব দিন রাত তোর অভাব চেয়ে মরছিস এগুলো আমি সেই চন্ডীপাঠ থেকে বলেছিলাম ধনং দেহি জনা দেহি যশো দেহি মাতারম বলে যাচ্ছে বারবার এ তো ভিঘিল কিন্তু পরবাংশ বৈষ্ণব কিছু চাইছে না বলছে ভগবান তোমার তোমার প্রীতির জন্য তুমি যদি আমি সব ছেড়ে দেবো যদি কৌপিনটা ছাড়াতে চাও তো আমি ছেড়ে হাত দরখাননি কি নেই কী হবে আনন্দে পড়ে রয়েছেন দিকবাস বিবর রয়ে রয়েছেন আনন্দে সেখানে স্বাস্থ্যকররা বলছেন যে ভগবান কি বিচার করছেন ভগবান বলছেন দেখ তুই এত কিছু বাহাদুরি দেখাচ্ছিস কিন্তু তোর ভাবের ঘরে কাজ কলা ভাবের ঘরে ভাবের ঘরে যে ভান্ডারটা এটা খালি কিন্তু যাকে তুই ভিকিরি বলছিস কিছু নেই প্রতিষ্ঠা তার কিছু নেই তার কিন্তু ভাবের ঘরে কিন্তু অভাব নেই মহারাজ ভাবের ঘরে অভাব হলে তাহলে আর তার অভাব কোটি জন্মে যাবে না ভাবের ঘরে যার অভাব আছে তার অভাব আর কোটি জন্মে যাবে না এই জন্য হিন্দিতে আমরা বৃন্দাবনে বল আলোচনা করে থাকি যে যদি কার জব মিল যাই সন্তোষ সবধন সমান। সমানব মেলে যায় সন্তোষ ধন সবধন ধুল সমান যদি সন্তোষ নামক স্যাটিসফ্যাকশান এন্টায়ার স্যাটিসফ্যাকশন যদি হৃদয়তে দেখা যায় তাহলে জগতে যা কিছু দেবে পরীক্ষা করে দেখবে এটা পরামংশ বৈষ্ণবকে সব কিছু দিতে যাবে সে সব দূর করে দূর হ দূর হ কিছু চাই না পরীক্ষা করে দেখবে যদি সন্দেহ হয় তোমাদের একটা বৈষ্ণবের কাছে কামিনী কাঞ্চন প্রতিষ্ঠা জগতে জঞ্জালের মতো আছে মহারাজ তোমরা এগুলো বিশ্বাস করো না এগুলোকে তারা জঞ্জালের মতো ফেরে দূর কর এগুলো বিচ্ছিন্ন ব্যাপার চান না তারা সব জ্বলন্ত আদর্শ দেখবার পরেও কেউ বিশ্বাস করে না তাকে জ্বলন্ত আদর্শ দেখছে যার্জল্যমান তারপরেও তাকে মানে না বিশ্বাস করে না লক্ষ লক্ষ প্রমাণ আছে লক্ষ লক্ষ প্রমাণ আছে সব এরকম লক্ষ লক্ষ প্রমাণ আছে একটা দুটো প্রমাণ নয় তারা মেনে নিতে পারে না উচ্চ আদর্শ না পেলে বলবে উচ্চ আদর্শ নেই দোষ দশন করবে আর যদি উচ্চ আদর্শ দেখে তবু তাকে চিনতে পারবে না তবুও তার দোষ দর্শন করবে এই জন্য বলা হয় মহারাজ যেখানে প্রদীপটা জলে যেখানে প্রদীপটা জলে সেই প্রদীপের ঠিক তলাটা দেখবে অন্ধকার থাকে তার পাশে আর দূরের লোক আলো পেয়ে যায় দূরের লোক প্রচুর আলো পায় অপ্রায়গিত সেই সমস্ত কিছু পায় কিন্তু কাছে প্রদীপের তলায় অন্ধকার হয় অজ্ঞান পেয়ে যায় লাভ হয় না কিছু কিন্তু যদি কৃপা লাভ করে তাহলে সেক্ষেত্রে আর কোনো অসুবিধা হয় না যেখানেই থাকুক যে অবস্থায় থাকুক তার কোনো অসুবিধা দেখা দেয় না আজকে শ্রীমদ্ ভাগবতী মহাপরাণের দশম স্কন্দ প্রথম অধ্যায় আলোচনা প্রসঙ্গে প্রথমেই বলা ভালো যে দশম স্কন্ধে যে সমস্ত আলোচনা তাতে প্রাকৃত বুদ্ধি যেন কিছুতেই না আসে প্রবিষ্ট হয় সেই জন্য যথাসাধ্য যথাসাধ্য গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় চেষ্টা করা হবে আপনাদের এবার সহযোগিতা হাত বাড়িয়ে দিতে হবে দশম স্কন্ধের প্রথম অধ্যায়ে শুরু হচ্ছে से प्रथम अध्यायम भागवत महाप्रा दश स्को राजू बाछ राजा परीक्षित महाराज परीक्षित महाराज ए प्रश्न करके परस गुरुदेव सुखदेव गोस्वी सुखदेव गोस्वी अत्यंत कृपाल कृपा करके परीक्षित महाराज के कृपा कर पूर्ण कृपा देखा जाश्न कर प्रश्न ना बोल कथित वंश विस्तारो भवता सोम सोर्जय राजांच उभय वंशानम चरितम परमातम हे गुरुदेव सोम सूर्य सूर्य वंश और चंद्रवंश सम्बन्धे आने मोटामुटी विस्तृत बोले वर्णना और राजभ वंशनम चरितम परम यह चंद्रवंश और सूर्य वंशे जिस समस्त राज आविरूत हो विमल चरित्र सम्बन्धे आनी अनेक कथा आप आर य धर्मशीलस्वतरा मुनिषतम तत्शे नवतीर्णस्व विष्णुजानी शंसन एन आम सुचुवंश थे यदच्चर्मशील मुनीष्तम तत्राशन अवतीर्णस्व विष्णुर्जानी शंसन अस्मा सकाशे अस्मा सकाशे हमारे सम्मेलन আপনি বিষ্ণুর যিনি বিষ্ণুর বীরজানী বলছেন বিষ্ণু হচ্ছে ব্যাপক অর্থে ব্যবহার করা হয়েছে এখানে তত্তাং সেন অবতীর্ণস্ব মানে হচ্ছে সমস্ত অংশ ভাগের সঙ্গে জন্মগণ করেছেন অর্থাৎ স্বয়ংরূপ ভগবান নন্দনন্দন কৃষ্ণের কথা বলা হচ্ছে কিন্তু তথাপি ব্যাপক ব্যাপক এক জিনিস এই তত্ত্ব এই জন্য এখানে বিষ্ণুর বীরজানী বলা হয়েছে ব্যাপক অর্থে এই বিষ্ণু এই অর্থে ব্যবহার করা হয়েছে যে তত্ত্বাংশেন সেই যে সমস্ত অংশভাগের সঙ্গে যে অবতীর্ণ হয়েছিলেন যে ভগবান নন্দনন্দন কৃষ্ণ সেই বংশেতে আর তার কথা তার বীর্য সম্বন্ধে আমাদের লীলা কথা কিছু শুনবার আমাদের ইচ্ছে হয়েছে এখন প্রথম কথা হলো আমাদের সন্দেহ যাক যে যে প্রথম শব্দটাই তো আমাদের মনে খটকা লাগে ধাক্কা লাগে जदस् धर्मशीलस् प्रथम धक्का हाथ जदू को कैन धर्मशील बला हल जागतिक विचारे तो यदू तो अधर्म क्या कर जगतर लोक का धर्म परायण बोलन और ये जदू के धर्मशील बला हल की जो आ शुद्ध तई नये पजिटीटिव सुपारे डिग्री देव नितरम मुनिषतम মুনি সত্তম। মানে যারা মৌনবত ধারণ করেন মুনি হ্যাঁ তারে সত্তম। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এরকম তিনি ভগবানের নাকি সেবা করেন আচ্ছা কি করে হল আমরা তো জানি ভাগবতীর নবমস্কন্ধে কার্তিক মাসে আপনি বলেছিলেন সেখানে শুনেছিলাম যে এই যদুর ছোটো ভাই হলো কে পুরু জজাতি বিবাহ করেছিলেন শুক্রাচার্যের কন্যা দেবজানীকে আর শর্মিষ্ঠা ছিল হচ্ছে তখন বিশ্বপর্বা যে সেখানকার যে রাজা ছিল ওষুধ দেব তার কন্যা তাদের দুজনে বন্ধুত্ব ছিল অনেক কথা সেসব নবমস্কন্ধে সব আলোচনা করা হয়েছে ওরা চেয়েছিল ভক্তগণ যে ভাগবতের জন্য আপনার একটা কমপ্লিট একটা পিকচার থাকে যেগুলো যেগুলো হয়নি সেগুলো বললে আগে যেগুলো হয়েছে যেগুলো যোগ করে আমরা একটা পুরো ভাগবতের একটা মোটামুটি সেট তৈরি করব বোঝা গেল যেগুলো যেগুলো বলা হয়েছে আর যেগুলো যেগুলো বলা হয়নি সেগুলো যদি বলেন সব মিলি একটা এটা এডিট করে একটা পুরো ভাগবতের একটা সেট মোটামুটি একটা আমরা পিকচার পাবো একটা ভাগবতে কি আছে সেই জন্যই এভাবে বলতে হচ্ছে উপায় নেই নবম স্কন্ধে যেসব কথা বলা হয়েছিল তার মধ্যে এটা ছিল সেটা হচ্ছে দেবযানীর সঙ্গে শর্মিষ্ঠার বন্ধুত্ব ছিল কিন্তু ঘটনা ঘটেছিল সে অনেক কথা কুয়াতে ফেলে দিয়েছিলেন দুই বন্ধু ঝগড়া হয় শর্মিষ্ঠা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল দেবজানিকে দেবযানি কুয়ায় পড়েছিল তারা চলে গেছিলো এখন এই যজাতি স্বীকার করতে গিয়ে জঙ্গলে ঘুরতে গিয়ে সেখানে জলতেষ্টা পেয়েছেন কুয়ার সামনে এসে কুয়াতে মুকুমেরি এখানটার কন্যাপুরে রয়েছে সে কান্নাকাটি করছেন তুলে দাও আমাকে রাজা তখন তাকে কী করেন রাজা তার হাতটাকে ধরে বাহু ধরে আমরা তুলেছেন তোলার পরেতে তখন সে কন্যা যখন ছেড়ে দিয়েছেন আমাকে ছাড়বেন না আমার পানি আপনি গ্রহণ করেছেন আপনাকেই নিতে হবে এগুলি আবার কি কথা পড়ে গেছে আমি তুলে দিয়েছি এরকম কোনো এগ্রিমেন্ট ছিল না বলছেন না আমার পানি যখন আপনি গ্রহণ করেছেন তখন আপনারই আমি আর আমার অভিশাপও এমনিতে আছে বৃহস্পতির ছেলে কচ আমাকে অভিশাপ দিয়েছে যে আমার ব্রাহ্মণের সঙ্গে কখনো বিবাহ হবে না তা তাই আছে সেই জন্য আপনাকেই গ্রহণ করতে হবে পরিচয় দিলেন বলে ভালো কথা বা বাহ শুক্রাচার্যের কন্যা বিয়ে করার তো সৌভাগ্যের ব্যাপার করলেন কিন্তু তারপর অনেক ঘটনা ঘটেছিল সেখানে শুক্রাচার্য শুক্রাচার্য অভিশাপ দিয়েছিলেন এই যজাতিকে অনেক ঘটনা সেসময় বলবো না সেই অভিশাপে যজাতি জড়াগ্রস্ত হয়েছিল বৃদ্ধ হয়ে গেছে এরকম মতো চৌকুলি এরকম খুলতে পারে এই অবস্থায় যখন হলো তখন সে খান্নাকাটি করছে সেই যখন শুক্রাচার্যকে খবর পাঠালো যে আপনি যে আমাকে এই যে অভিশাপটা দিলেন বৃদ্ধ হয়ে যা জড়াতুর এতে কার ক্ষতি হলো আপনার মেয়ে তো আমার কাছে যায় আপনিই তো ক্ষতিপূর তাই তো ব্যাপারটা তো বুঝিনি অত আমার কন্যারই তো ক্ষতি হয়ে গেল তাহলে আপনার কন্যা সভ্যনাথ আপনি করলেন তখন যে মাথায় বাজ এই জন্য হলো ভগবত ভক্তের বুদ্ধি আর ওদের বুদ্ধি এক হয় না অনেক বুদ্ধি কিন্তু বিশাল বুদ্ধি কিন্তু হলে কী হবে এক ভুল করে ফেললো তখন তারপরে যাক একটা কাজ হবে তোমার সঙ্গে যে কেউ যদি কেউ যদি যৌবান বিনিময় করে তাহলে দ্যাট ক্যান বি পসিবল হতে পারে যাও দেখ যৌবান কে বিনিময় করবে কেউ কি বাজারে আছে বৃদ্ধ বয়সটা এবে আর এটা দেবে এমন বোকা কেউ নেবে না পরিবারে এসে ঘরেতে সবারকে সবাইকে প্রার্থনা করছে ছেলেদেরকে এই তোরা একটু নিবি আমার বৃদ্ধ এই যে অবস্থা অভিশাপে হয়েছে এটা নেই না কিছুকালের জন্য তা আমাকে যৌবানটা দেব সবাই বলছে না আমরা দেবো বিশেষ করে যদুকে প্রথম বলেছে যদু বড় ছেলে তো যদূ মাথা খেলে না করেছে প্রথমে রিফিউজ করে দিয়েছে পিতা আদেশ পালন করলো না তাহলে সেই ধার্মিক হয় নাকি সে আর পুরু যে ছোটো ছেলেটা আছে হ্যাঁ সে শর্মিষ্টার ছেলে দেবজানী ছেলে নয় কিন্তু সে রাজি হ্যাঁ হ্যাঁ পিতার ঋণ শোধ করা যায় না পিতা ধর্ম পিতা স্বর্গ বেদতে বলেছে বলে বাহ পিতাই সব চলো পিতা আমি তোমার বৃদ্ধ অবস্থা আমি নেব জড়াচরা অবস্থা নেই বাবা তোর মঙ্গল হোক আর কী আর মঙ্গল করতে পারবে সে যৌ তার যৌবনটা নিল তাকে বৃদ্ধ অবস্থা দিয়ে দিল সে বৃদ্ধ রয়েছে এক জায়গায় সে ছোট ছেলে যা ভালো কথা আর বাবা এদিকে নানা রকম যা করার করলেন তিনি বেশ কিছুদিন এসব করে সংসারের ব্যাপারটা তেতো হলো আস্তে আস্তে যতক্ষণ তেতো না হবে যতক্ষণ চাটলিটা ভালো লাগবে ততক্ষণ চেটে যাবে যেদিন তোমার এই চাটনি ভালো লাগবে না সেদিন তোমার এই ভাগবতগত শ্রোভনের বাস্তব যোগ্যতা হবে সেই জন্য বলছেন যখন এরম অবস্থা হলো তখন তাকে সুন্দর কাহিনী বলেছিলেন একটা য যাতি দেবযানীর মুহটাকে কাটাবার জন্য এখন প্রশ্ন হল এইসব কথা থাকুক এখন আমাদের প্রশ্ন হলো যদু বাবার কথা জজাতির কথা মানল না তাহলে সে ধার্মিক হলো কি বেদতে বলছে পিতা ধর্ম পিতা স্বর্গ সব কিছু বলেছে তাহলে তো তো ধার্মিক নয় জগতের লোকের বিচারে মানে কথাটা ঠিকই তাই জগতের লোকের বিচারে ধার্মিক নয় যদি ধার্মিক কিন্তু শাস্ত্র বলছে যে সে হচ্ছে সবচেয়ে শুধু ধার্মিক নয় বলছেন যদস্ত ধর্ম নিতরম নিতরং মানে অভিক্নম কন্টিনিউয়াসলি আন ইন্টারাপ্টেড ডিভোশন কোনো ছেদ নেই নিরবচ্ছিন্নতার ভক্তি ভগবৎ আর মুনি সত্তম উপাদে তাকে দেয়া হয়েছে স্ট্যাম্প মেরে দেয়া হয়েছে মুনি সত্তম তাকে ডেজিগনেশন দেয়া হয়েছে আর রায় রামানন্দর সঙ্গে মহাপ্রভু যে আলোচনা হয়েছিল বলল জগতে যত ডেজিগনেশন আছে পদ আছে যেটার জন্য জগতের লোকে লড়াই করে ক্ষমতা চায় মহাপ্রভু প্রশ্ন করেছেন রায় রামানন্দকে জগতে যত আছে এই যে পদ সে পদের মধ্যে সবচেয়ে উঁচু পদবি কী তখন রায় রামানন্দর মুখে গৌরীহরি বলেছিলেন যে বৈষ্ণব বলিয়া যার হয় খ্যাতি যার জগতে হয়ে যায় বাস্তব বৈষ্ণব এই যে পা গেছে বাস। ব্যাস হচ্ছে বাস্তব খ্যাতি এর ওপরে পৃথিবীর তিলোকের অধিপতি আধিপত্য দিয়ে দিলেও সেই ডেজিগনেশানকে মহাপ্রভু বলছেন এটা বড় পদবী নয় এটা কালক্ষোভিত বোঝা গেল না কালের দ্বারা খবিত হবে যে বস্তুগুলো কালের দ্বারা নষ্ট হয়ে যায় সেই কালক কালোক্ষোভিত বস্তুগুলো বাস্তব যারা বৈষ্ণব তারা নেয় না বোঝা গেল কি বলল এখন এইখানে যদু যে বাবাকে রিফিউজ করেছিল তার যৌবনটা দেবে না তার ব্যাকগ্রাউন্ডটা কি তার আসল কারণটা কি সেটা জানলে পরে সেটা যদি আমরা জানতে পারি তাহলে বুঝতে পারব কেন তাকে ধর্ম কেন তাকে ধর্মশীলস ধর্মই যা সিল ধর্মই যা সিল তাকে ধর্মশীলস্য আর নিতরম মানে অভিক্নম হ্যাঁ মুনীষত্তম কেন বলা হল এ ব্যাকগ্রাউন্ডটা কি মানে যখন যজাতি তার বড় ছেলের কাছে যদুর কাছে বলেছে বাবা তুমি আমার যৌবনটা দেবে তোমাকে আমি বাধ্য করে দেব তার মনের মধ্যে অত্যন্ত ভালো বিচার ছিল বাবার যে বুদ্ধিটা সেটা নিতে চাইনি কেন মানে যদু চিন্তা করলো বাবা তো আমার যৌবন নিয়ে ভালো কাজ করবে না আর আমি তো আমার যে যৌবনটা ভগবান দিয়েছে এটা নিয়ে আমি সর্বদা ভগবানের সেবা করছি আজ যদি আমি জড়াগ্রস্ত হই ভগবানের সে বন্ধ হয়ে যাবে গেল কী বললাম তাহলে উদ্দেশ্যটা অত্যন্ত উচ্চ ছিল লোকে কিন্তু বুঝতে পারছে না ওর যে থটস ওর যে ভাবনাটা এত উচ্চ স্তরে ছিল যেটা সাধারণ লোক জানতে পারল না কিন্তু ওর ভেতর ছিল বলেই সুখদেব গোস্বামী পরমাংশ শ্রেষ্ঠ তিনি জানেন তিনি তো আর কাউ ঘুষ কথা বলবেন না তিনি ওই জন্য শোচ পরিষ্কার কথা বলে দিলেন তাহলে যদু চিন্তা করলেন যে এই যদি আমি যৌবনটা দিয়ে দিই বাবাকে আর এই যে বার্ধক্যটা নিই তাহলে আমি যে সেবাটা চালিয়ে যাচ্ছি ভগবানের এটা হবে না কন্টিনিউ শ্রবণ কীর্তন বিভিন্ন রকম যা যা কিছু করছে ভগবানের প্রচুর সেবা করে যদু মানে কল্পনা করে সারাদিন তার এই চিন্তা ওই জন্য রাজ্য রাজধানীও সে চায়নি ওই জন্য যদু বংশে অভিশাপ আছে সে কেউ রাজ্য রাজধানীতে রাজধানীতে বসতে পারবে না এই জন্য কৃষ্ণ বলরাম এরা দুজনের কেউই রাজধানী রাজধানী রাজসিংহাসনে বসেন নাই কিন্তু উগ্রসেনকে সময় পরামর্শ দিয়েছেন রাজার কাজটা করেছেন উগ্রসেনের সেরকম বুদ্ধি ছিল না উগ্রসেনকে প্রতি মুহূর্তে কৃষ্ণ বলরাম থাকতেন সর্বদাই তাকে যুক্তি দিতেন আর উদ্ধবজি মহারাজ ছিলেন কনসালটেন্ট মন্ত্রী মন্ত্রণা করবার জন্য তিনিও তো কৃষ্ণের সঙ্গে অভিন্ন কৃষ্ণ বলেই দিয়েছেন এই জন্য এখানে শুরুতেই যে ধাক্কাটা আসে আমাদের যারা ভাগবত তত্ত্ববিদ নয় তাদের এইসব ভাবনাই আসে না যারা ভাগবত তত্ত্ববীজ যারা তারা এইসব কথা ভাবনার মধ্যে আনেন তারা চিন্তা করে হ্যাঁ এই জন্য সেই জন্য যধস্ত ধর্মশীলস্ব নিত মনীষত্তম তত্রাঙ্গীর্ণস বিষ্ণুর বীরজন সেই পরাৎপ রখিলেশ্বর যিনি সমস্ত অংশের দ্বারা সমস্ত অংশকে নিয়ে অংশ কলা সবসম একসঙ্গে যে কৃষ্ণ অবতারের কথা বলা হচ্ছে তার কথা তার কথা আমি আমার শুনতে চাই যদা করে বলুন আর তারপরে বলছেন এই যে অবতীর্ণ হলেন তিনি অবতীর্জ যদর বংশে ভগবান ভূত ভাবন হৃতবান জানি বিশ্বাত্মা তানি নোবদ বিস্তরাত বিস্তরাত বিস্তার করে বলুন যে কৃতবান জানি বিশ্বাত্মা এই বিশ্বাত্মা পরাত্পর খিলেশ্বর তিনি কি কি করলেন তানি নবদ বিস্তরা আমাদের সামনে এই সমস্ত বিস্তার করে বলুন অবতীর্ণ অবতীর্ণ যদোর এর মধ্যে আর একটা ভালো কথা আছে যে যদুকে এত প্রশংসা করা হলো সেই বংশেই যে ভগবান আসবেন বংশে আবির্ভাব হয়েছেন ভগবান দুই রূপে এসছেন এক হচ্ছে রামচন্দ্র রূপে এসেছেন সূর্যবংশে আর চন্দ্র বংশতে আগে চলে চন্দ্রবংশ যে এগোতে এগোতে এখানে যদু বংশ দাঁড়িয়েছে এটা চন্দ্রবংশ এখানে কৃষ্ণ ভগবান এসছেন সূর্য এবং চন্দ্রমাকে দুজনকে তিনি আপ্যায়িত করেছিলেন লাদিত করেছিলেন আনন্দদান করেছিলেন সূর্যবংশে রামচন্দ্রজি মহারাজ এসছিলেন ভগবান রামচন্দ্র আর এই চন্দ্র চন্দ্রবংশে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এসেছিলেন একজন দিনের বেলা ঠিক বারোটার সময় আবির্ভাব হয়েছিলেন একজন ঠিক রাত্রির বেলা গভীর রাত্রি ঠিক অপোজিট চন্দ্রমা দুঃখ পেয়েছিলেন রামচন্দ্র আবির্ভাবের সময় অন্তর্যা আমি রামচন্দ্র আশীর্বাদ চিন্তা নেই তোমাকে আমি আবার তোমাকেও আহ্লাদিত করব। সূর্য যখন আনন্দে এখন লাভাচ্ছে তোমাকেও আমি আহ্লাদিত চিন্তা কিছু নেই দেবাকরকে যেমন করেছি আমি এখন তারপরে রাজা অপূর্ব কথা বলছেন নিবৃত নিবৃত রূপগীম ভবৌ সদা ছত্র মনোভি রত্তম শ্লোক গুণানুবাদ উত্তম শোক গুণান প্রমান বিরাজে তো বিশুগনাথ সেখানে রাজা বলছেন যারা নিবৃত্তর্স মানে তৃষ্ণা যারা জগতের এনাফাফিট অনেক হয়ে গেছে ভগবান এসব চাই না যেটা একটু আগে বলো রম্যার মেদনতা এইটা হলো তেতো অবস্থা সংসার তো হয়ে গেছে ভগবান আমার চাই না সব এই অবস্থাটা হয়েছে যদি হয় তাহলে বেঁচে গেলে। নিবৃত্ত তর্শ এটাকে বলে তৃষ্ণা জগতের তৃষ্ণাটাকে ত্যাগ করো কিচ্ছু না এরা যখন এই সাধুগুরু বৈষ পাবে কি পা তখন আনন্দে নাচবে আমাদের সম্প্রদায় না হলেও মীরা কিভাবে নিচে ছিলেন কেউ কিছু করতে পারিনি কত গুন্ডা বদমাস কে কী করেছে মীরা একা রাজকন্যা কিছু করতে ছিল? ডেবর দেবর ডেবর কত অত্যাচার করার চেষ্টা করেছে কিছু করতে পেরেছিল কিচ্ছু না বিষ দিয়ে মারবার চেষ্টা করলো বিষ পাটি দিয়েছে এরকম বিষ পাটি দিয়েছে সেও পান করে নিয়েছে মেরা তো গির্ধারী দুসরানা দুস বলে আবার কাল সাপ পাঠিয়েছে কাল সাপ ঝোলাতে বন্ধ করে ফল পাঠিয়েছে বলে খোলার সঙ্গে সঙ্গে কাল সাপেরা মুড়েছে সেও কিছু করতে পারে চোখ বুঝিয়ে গিরিধারিকে ডেকেছেন শালগ্রাম হয়ে গেছে বিগ্রহ আমাদের সম্প্রদায় না অনেকে আমাকে সব ইন্টালে অপূর্ব প্রশ্ন ভক্তিজগতের ইন্টালেকচুয়াল প্রশ্ন জড় জগতে যেমন ইন্টালেকচুয়াল প্রশ্ন হয় ভক্তিজগতের ইন্টালেকচুয়াল প্রশ্ন আমাকে বলে মারা একটা কথা আমরা মীরা কথা বিশেষ আলোচনা করি না কেন কি কারণে খত কিছু তো নেই তিনি ভগবানকে লাভ করেছেন মীরা কিন্তু বলবার সময় তিনি বলেছিলেন মেরা তো গির্ধারী লাল দোসরা নাকই তার এইটা জানা ছিল না এই কথাটা বলার আগে রাধারা নিয়ে আনুগত্য করতে হবে এই কথাটাই তার জানা ছিল যেমন লক্ষ্মী দেবী গোপিকাগণের অনুগত্য আনুগত্য না করে বেল বনে গিয়ে বসে বললো তপস্যা করব আমি ভগবানকে পাবো আর তপস্যা করো সুচিরম। দ্বিতীয় তপস্যা করে রয়েছে সুশীরাম দীর্ঘকাল ধরে তপস্যা করে বসে রয়েছে কর তপস্যা কত করবে কিন্তু নন্দনন্দনকে পাবে না বেলবনে গেছে কেউ বেলবনে গেলে দেখেছে বেলবনে লক্ষ্মী দি এখনো বসে রয়েছেন তো এই আশায় রয়েছেন নন্দনন্দন বাঁশরিওয়ালা কবে আসবে আমার কাছে তোমার কাছে কখনই আসবে না ওকে ধরতে গেলে জাল বেঁচাতে হবে ওকে ধরতে সাধারণ কৃষ্ণকে ধরে ট্যাঁড়া আমাদের বৃন্দাবনে রসিক ভক্তবন বলে কৃষ্ণকে দেখেছ ট্যাঁড়া মহারাজ তিন জায়গা টেড়া হ্যাঁ বর্জ্যবাসীরা বলে মহারাজ তিন জায়গা টেড়া হ্যা এক তো ইধার এক তো ইধার নিচে তিন জায়গা টেড়া বলে মহারাজ যে কাঁটা কাঁটা আমাদের গোখরু কাঁটা বলে আমরা চুরাশি গো জঙ্গলে ঘুরি ঘুতে গুঁতে কখনো কখনো কাঁটা ঢুকে যায় গোখরু কাঁটা মহারাজ আর একটা কাঁটা আছে বনে ব্যাঙ্কা এরকম ও ব্যাঙ্কা কাঁটা যখন ঢুকে যায় ওই কাঁটাকে বের করে যায় না বলে ইসলি কৃষ্ণ বাঁকা হ্যাঁ তিন জায়গা কি ও কিুসনে নিকলে গেই নেই যার হৃদয়তে যদি কৃষ্ণ ঢুকে যায় আর কৃষ্ণ বেরোবেন বোঝা গেল বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস এই যে কীর্তনটা আছে তখন সেখানে বলছেন কবি যিনি গিয়েছেন তেরে বলছেন সেই জন্য বলছি কেশিঘাটে তোমরা যেও না তোমাদের যদি বাজারের বন্ধু বান্ধব আত্মীয় পরিচয়ের সঙ্গে তোমাদের অনেক রসিক জররস আস্বাদন করো তাহলে তোমাদের পরামর্শ দিচ্ছি কখনোই তোমরা কেশিঘাটে যাবে না যদি তুমি কেশিঘাটে গিয়ে দেখো তিন জায়গায় ট্যাঁড়া সেই দাঁড়িয়ে রয়েছে বাঁশি পেয়ে যাচ্ছে হয়ে যাবে আর সংসার সংসার হবে না তখন তুমি কি করবে সব হবে। হ্যাঁ যেও না কহ বিষয় বিষয়ী লোক তোমরা যেও না কেশিঘাটে हाँ केशीघाटे सकाशे जेते बारण कर घटी विपद भारि वंशीधारी के देख लिपद भारि क्या और घर बार मनाबें से रूप से रूप वंशीधारी रूप देखे केह फिर जाए ना केह नहीं फिर घरे घरे क्यों फिरते कृष्ण दर्शन एक ही परमहंसुगण अवस्था जगतर लोक कृष्ण के देखे नेत सोझा नी অত সো জানা হৃদয় পরিষ্কার করুক বাসনা যাক অনন্ত জন্ম ধরে সেটা বহুপাক বলছেন আরে তোমাদের জীবনটা খালি ভজন করবো বলে এসছো তোমরা অনর্থ নিবৃত্তির জন্য পুরো জীবন কাটিয়ে দিচ্ছ লক্ষ লক্ষ জন্ম খালি অনর্থ নিবৃত্তির জন্য কাটিয়ে দিচ্ছি আরে অনর্থ নিবৃত্তির পরে অর্থ প্রপত্তি কী বাস্তব বস্তুরা পাবো সেটা সম্বন্ধে কাণ্ড জ্ঞান আছে অর্থ নিবৃত্তি হচ্ছে না যদি বলতে যাও মা সাহেব থাকুন আপনি থামুন আপনি এক জন্মে কি যায় নাকি এসব এটু করতে দিন এইসব ফুর্তি ওই কর বলছে এক জন্মে কি যায় ও মূর্খ বলছে একজন্ম কি যায় কোটি কোটি জন্ম কিন্তু গেছে এই জন্ম বলছে একজন্দ যায় নাকি মহারাজ আপনি এত করা হলে হবে এক জন্ম কোটি কোটি জন্ম চলে গেছে তোকে দেখালে তুই বুঝতে পারবি যদি দেখানো হতো তোকে আর এর পরের জন্ম আনুগত্যহীন ভাবে কি হবে তুই দেখলে প্রভুপাত বলছে আনুগত্যহীন জীবন পশু সদৃশ্য পশু আনুগত্যহীন মানুষ আর পশু সমান আমি তার লেখা দেখি দেবো আনুগত্যহীন মানুষ মানেই পশু সে কখনো অমনোরথে ন অসত্য ধাবত বই ওই যে প্রথম শ্লোকের ব্যাখ্যা আবার চলে গেলাম সে মনোমথেরও মনোরথে চড়ে এবার ঘুরতে বসবে কোথায় বেরোবে ওই যে পাঞ্চাল দেশে পাঞ্চাল দেশ বোঝো পাঞ্চাল দেশ পাঞ্চাল দেশ বোঝো কি পাঞ্চাল দেশ কোথায় পাঞ্জাবটাকে পাঞ্চাল দেশ বলে ওই পাঞ্চাল দেশ নয় পাঞ্চাল দেশ মানে শব্দ স্পর্শ রূপরস গন্ধ এই পাঁচটা জায়গা তুমি লুটবে রূপ লুটবে জড় শব্দ স্পর্শ রূপরস গন্ধ এটা গেল পাঞ্চাল দেশ এই পাঁচটা জায়গায় জীবাত্মা বদ্ধজীব ঘুরে বেড়ায় চোখ দিয়ে দেখছে ঘুরছে খাচ্ছে একসব। সব যতক্ষণ পাঞ্চাল দেশে ঘোরা না বন্ধ করেছো। ততক্ষণ কিছু লাভ হবে না কিছু লাভ হবে না এই কথা জানিয়ে কান খুলে শুনে রাখতে হবে তাই জন্য বলছেন এখানে নিবৃত্ত তর্ষ ইরূপ ভবৌ সদাচ্ছত্ব মনোবিরাম মনোভিরাম যে ভগবানের লীলাক কথামৃত রূপ যে আনন্দ অমৃত উঠেছে সেই অমৃত নিবৃত্ত তর্শই রূপকীয় মানাত যারা নিবৃত্ত চাইছে জগৎ থেকে আর চাই না কিছু যাদের তৃষ্ণা চলেই যাচ্ছে নিবৃত্ত তর্সই নিবৃত্তি এসব দরকার নেই কিন্তু এই নিবৃত্তি লাভ করার পর তুমি যে চুপচাপ বসে থাকো পরমাংশ বৈষ্ণবগণের সঙ্গ না করো তাহলে এই যে জড়োজগত থেকে উপরত উপরত ভাষার মানে বুঝি উপরত ভোগ থেকে উপরত হলে ভোগ চলে গেছে তোমার স্টিল ভোগের যে ভেতরে যে বীজগুলো আছে এগুলো কিন্তু এখনও আছে বোঝা গেল ওই জন্য বাসনা থেকে তুমি বাইরে উপরত হয়েছ কিন্তু এরপরও তুমি শান্তিতে থেক না এরপর তোমায় একটা কাজ করতে হবে সেটা কি অনগ অনর্গল তোমাকে সাধুসঙ্গ হরি কথা কীর্তন করতে হবে পরম্বংস ব্যক্ত পরমস ব্যক্তিগণের মুখে যে অপ্রাকৃত আনন্দময় বিলাস ভগবানের যে হয় সেই সব কথা অভিক্নম কন্টিনিউয়াসলি শবন করতে হবে তা যদি না করি তাহলে বলে তাহলে তোমার সংসার জয় করেছে বলে ত্রিগুণের রতিত হয়েছে বলে মনে করছো কি টুডে আর টুমোরো তুমি আবার কিন্তু পড়ে যাবে আর তোমার এভরি পসিবিলিটি রয়েছে তুমি হয় মায়াবাদি হবে হয় মায়াবাদী না নির্বিশেষবাদী বোঝা গেল আমি সকালেও আলোচনা প্রসঙ্গে বলেছিলাম যারা প্রকৃতি জয় করবার পরে নাকে শস্যের দি দিয়ে গোঁপে তা দিচ্ছে তাদের সুবিধা হবে না প্রকৃতি জয়ের পরেতে কি চাই আমাদের অর্থ অনর্থ নিবৃত্তি হলো হওয়ার পরে কী বস্তুটা চাই সেটা জানতে হবে অর্থপ্রপত্তি সেটা কি সেই যে আনন্দময় বস্তুটার সন্ধান যদি না পাও তাহলে এই প্রকৃতিটা জয় করার পর তুমি হয় মায়াবাদী হয়ে যাবে হয় নির্বিশেষবাদী মায়াবাদী না নির্বিশেষ মায়াবাদী নির্বিশেষবাদী সব লক্ষণগুলো আমি সকালে আলোচনা প্রসঙ্গ বলেছিলাম গুরু বৈষ্ণবকে ভালো লাগবে না বিচ্ছিরি লাগবে সব এই সব মানে নির্বিশেষবাদী হয়ে যাচ্ছে যার ভগবানকে ভালো লাগবে তার বৈষ্ণবকে অবশ্যই ভালো লাগবে বৈষ্ণবের সব অমৃত বৈষ্ণবের যদি বিষ্ঠামূত্র হয় সেটাও তো অমৃত গায়ে মাখবে যেটা নরোত্তম ঠাকুর লোকনাথ গোসাঁয়ের করেছিলেন মাথায় হাত দিয়ে কাঁদছেন ঝ্যাটাকে বুকে নিয়ে সিদ্ধান্ত রাজের কথা মুখস্থ করে পারা যাবে না আর এই বেশেতেও আমার কিছু উন্নতি হবে না কোটি জন্ম যদি একটা করে আমি বেশ গ্রহণ করি এরকম গুরুদেব আমাকে দেন তাহলেও লাভ হবে না যদি সেই পরমস্ঠ শিরভক্তি পুরী গোস্বী মহারাজ পরমাংস গুরুবর্গ শ্রী ভক্তি মাধব গোস্বা ওপর থেকে আমা আশীর্বাদ করেন শ্রীরভক্তিবল্লভ তৃত্ত গোসীমা ওখানে রয়েছেন অন্তর্য আমি জানতে পারছেন আশীর্বাদ করেন তাহলে তোমরা আমার কোনো ক্ষতি করতে পারবে না কিছুই করতে পারবে আমি আনন্দ থাকবো আমার ভেতরে যদি কোনো আকাঙ্ক্ষা না থাকে জগতের কোনো কিছু প্রাপ্তির তাহলে অনর্গল হরিকথার উদ্গীরন এই জিউ করবেই করবে ভগবান কেউ আমাকে স্তব্ধ করতে পারবে না জিউভা বাত পীড়াগ্রস্ত হবে পৌপাতের ভাষায় সব জিউভা বাত পীড়া বা কাউ হয় না জীব নরতে পারে না জীবটা প্যারালিসের মতোই জিউহা কোনোদিন বাত পীড়াগ্রস্ত হবে না আমার কেন যদি কৃপা পেয়ে থাকে অনারগল এই নাচ ভেজিউ সেই জন্য সেখানে বলা হয়েছে পাঞ্চাল রাজ্য ঘোরবার নেশাটা এটা বন্ধ করো স্টপিট ইট পাঞ্চাল রাজ্যে বন্ধ করো তুমি তারপর তোমাকে দর্শকদের কথা শোনানো হবে এখানে বলছেন যারা নিবৃত্ত তরসই রূপ ভবৌষাত পৃথিবীতে যত ঔষধ আছে এই ভবরোগ সারাবার জন্য তার মধ্যে হচ্ছে ভগবান উত্তম শ্লোক ভগবানের গুণানুবাদ উত্তম কথার আমি ব্যাখ্যা করেছিলাম আগে বারবার এক কথা বলব সময় নেই অনেক বিস্তৃত কথা অনন্ত কথা সাগর বলে আমি শেষ করতে পারি না উত্তম কথা ব্যাখ্যা করতে গিয়ে গুরুবর্গরা বলেছেন উদ্গত তম ইয়সমাত স উত্তম যার মধ্যে রজতম গুণ সত জগতের কিছুই নেই যিনি তুরী অবস্থায় তিনি উত্তম আবার কোন কোন গুরুবর্গ গুরুবর্গ বলেছেন উত্তমই শ্লোক কথে উত্তম পরহংসরা যার গুণগান করেন তাকে উত্তম শ্লোক বলা হয় উত্তম উত্তম শ্লোকের দ্বারা যার বন্দনা করা হয় গুণবান করা হয় তিনি উত্তম শ্লোক বললে আপত্তিনি তাহলে এখানে রাজা বলছেন কোন পুমান আছে পুমান মানে দেহদারী জীব পুমান মানে দেহধারী জীব আমি বলেছিলাম পুরে দেহে পুরে দেহে বসতি প্রমাণ পুরুষহ বা পুমান একই কথা সেই পুমান কে এমন আছে বিনা পশুগ্ন পশুঘাতি পশুঘাতী যে দুশ্চরিত্র পশুঘাতী যে ব্যক্তি আছে সে ছাড়া ভগবানের আনন্দময় কথায় আনন্দ পায় না কে এমন আছে পশুঘাতী ছাড়া আর কেউ নেই আর আমরা দেখি এর বড় কথা চৈতন্য চরিতামে দি সোনাতন শিক্ষা আমাদের গচ্ছে সোনাতন শিক্ষা সনাতন সনাতন শিক্ষা এগোচ্ছে সনাতন শিক্ষা এগোচ্ছে আমরা সেখানে দেখেছি সেখানে চৈতন্য মহাপ্রু বলবেন সেই ব্যাদের কথা বলবেন যে ব্যাগ ধরো পশুঘাতী ব্যাগ কোন কথা কাউ শোনে না সেই নারদজি মহারাজ ভক্তির আবেশ যার মধ্যে রয়েছেন ভক্তাবেশ অবতার শক্তাবেশ ভক্তি শক্তি ভক্তিটাও তো শক্তি কৃষ্ণ ভক্তি বিনা নহে কৃষ্ণ প্রচার কৃষ্ণের প্রচার হবে না যারা কৃষ্ণ ভক্তি লাভ করেনি তাদের তাদের প্রচার হবে না তাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন কে নারদজি মহারাজ তিনি ভগবানের ভক্তি শক্তির অবতার এত তার পাওয়ার সে যাকে তাকে ভক্তি দিয়ে দিতে পারে যাকে তাকে ভক্তি দিয়ে দিতে আমাদের বনদেব গোস্বামী মহারাজ যখন তিনি বদ্রিক আশ্রমে আমিও জঙ্গলে পাহারে অনেক গেছি গুরুদেবের আশীর্বাদ নিয়ে ভয়ঙ্কর জায়গা গোমুখের উপরেও বিভিন্ন জায়গা গুরুদেবের আশীর্বাদ ছাড়া ফিরে আসা যায় না ভয় পেতাম না আমাদের বন্দে গোস্বামী মহারাজ তো আমার সত্যি কবে আগেকার কথা তখন যখন যাচ্ছেন এক জায়গায় গিয়ে তিনি পাহাড়ের মোড় ভোরবেলা তিনি যাচ্ছেন পাহাড়ের গা দিয়ে কিছুতে যেতে পারছেন না যতই যাচ্ছেন ধাক্কা লাগছে ওই কী ব্যাপার এইখান দিয়ে মোর ঘুরতে যেতেন পাচ্ছেন পরে বুঝতে পারলেন সেখানে নারজ্জি এসে গেছে তখন ওখানে এবার আনন্দে কীর্তন করতে নারদ মুনি বাজায় বিনা রাধিকারমনামে এই গান করতে আরাম তারপর নারজ্জির কীভাবে তারপর গেলেন তার জীবনী থেকে বলছি তিনি যখন সেখানে গেলেন কোথায় ওই যে যমুনেত্রী যেখানে আমিও গেছি ভগবানের কৃপায় গুরুদেবের কৃপা ভয়ঙ্কর জায়গা সব। যমুনেত্রী যেখান থেকে যমুনা আসছে সেখানে গিয়ে প্রথমেই সেই লোকজন নেই ভোরবেলা গেছেন তিনি সেখানে দেখেন যমুনা দেবী চান করছেন সখীদের নিয়ে সাক্ষাৎ যমুনা দেবীকে দর্শন করেছে তো সব মহাপুরুষদের বংশে আমি জন্মেছি তো আমার তো এভাবে আমার তো রোগী মানুষ যেমন হসপিটালে ঢুকছে আমার তো ধোঁকার কোনো দরকার নেই আমার শক্তি গুরুবর্গ রয়েছে আমার সব কিপা দিচ্ছেন বৈষ্ণবরা কিপা দিতে চাইছে নিতে চাইছে না আর বলছে আমাকে ভালোবাসে না নিজেই নির্মসর হতে পারেনি গুরুবর্জন কৃপা দিতে চাইছে নিতে পারছে না বলে আমাকে কিপা করেনি আমাকে ভালোবাসে না আরে কে বলবে ভালোবাসে না আর দেখ আগে সেই জন্য এখানে আমরা এই শ্লোক পর্যন্তই আজকে আমাদের থাকতে হবে বিনা পশুগণাত পশুঘাতী পশুঘাতি জীব ছাড়া সেখানে আপনারা দেখলেন সেই পশুঘাতিকেও নারদজি মহারাজ ভক্তিদান করেছিলেন তাকেও বৈষ্ণব করেছিলেন আমরা এসে দেখেছি নিবৃতরমান সদাচত্রমনাম কৌত্তম শ্লোক গুণানুভাব উপম বিজ্যে বিপশোগনাথ বাঞ্ছাশে কৃপা সিদ্ধ পথিতা পাশ্যো নমো নম